প্রাইভেট ব্যাঙ্ক পারমিশন দেওয়া শুরু হইলে হওয়ার পর আমি তখন ডিফেন্স মিনিস্ট্রিতে ছিলাম মন্ত্রণালয় থেকে আমাকে এমডি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে বদলি করা হয় সেই সময় থেকে এইটটি থেকে আমরা ট্রাস্টের জন্য আলাদা একটা ব্যাঙ্ক করার পরিকল্পনা হাতে নেই মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের এবং সেটা এইটি এইট আমরা নীতিগত অনুমোদন নিতে পারি সেই সময় চাকরিগত কারণে আমাকে প্রায় চব্বিশ ঘন্টা নোটিশেই ট্রাস্ট থেকে অন্য জায়গায় বদলি করা হয় সেই জন্য আমি যখন দেখলাম যে ব্যাংকের মতো একটা স্পর্শকাতর প্রতিষ্ঠান আমি যদি পরিপূর্ণভাবে সুব্যবস্থাপনার অধীনে না আনতে পারি তাহলে এটা একটা মাথা কারণ হতে পারে সেই জন্য আমি রাতারাতি আমার যে মেমোরান্ডম আন্ডারস্ট্যান্ডিং এবং আমরা যে মেমোরান্ডাম আর্টিকেল দুয়ের করেছিলাম মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্টের জন্য সেটা আমি সেনা প্রধান ছিলেন তখন জেনারেল লাতিক ওনাকে কনভিন্স করে আমি সেই নীতিগত অনুমোদনের লাইসেন্সটা সেনা সেনাপ্রধানের কাছে হস্তান্তর করে দি সম্পূর্ণটাই আমাদের মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্টের সত্তা এবং এভরি সম্পূর্ণ শেয়ারটাই আমরা সেনা বাহিনীকে দিয়ে দিই আমি যখন আর্মি হেডকোয়ার্টারে ফেরত আসি নাইনটি টুতে তখন দেখলাম যে ওই লাইসেন্সটা ওইভাবেই সেনা সদরে পড়ে আছে আমি আবার এটাকে পুনর্জীবিত করে প্রসেসিং করি সেটা গিয়ে যেহেতু নাইনটি ফোরের পরে পরেই নতুন সেনাপ্রধান আসেন আবার নাইনটি নতুন সেনাপ্রধান আসেন তো ওই মাঝখানে হয়তো ব্যাংকটা সেইভাবে লঞ্চ করা সম্ভব হয়নি মূল ছিল কেন আপনারা ব্যাঙ্ক করতে চেয়েছিলেন এটা একটা হচ্ছে যে সেনা কল্যাণ সংস্থারও যথেষ্ট ইউনিট ছিল যেগুলির ফাইন্যান্সিংয়ের জন্য একটা ব্যাংকের আমরা প্রপোজাল চিন্তা করছেন। দ্বিতীয় যেটা সেটা হল মাইক্রো ক্রেডিট সিস্টেম খাড়া করার জন্য যেটা রিটায়ার্ড আর্ম ফোর্সেসের লোকদেরকে দিয়ে তাদের পেনশন লাইফে তারা যাতে ছোটোখাটো কিছু করে খেতে পারে কর্মসংস্থান বাড়াতে পারে সে ক্ষুদ্র ঋণ ব্যবস্থাও একটা উইং হিসেবে আমরা রাখতে চেয়েছিলাম সেটা শেষ পর্যন্ত হয়তো রাখা হয়নি এই যে ব্যাংকটা সাধারণভাবে মানুষ জানেন যে এটা সামরিক বাহিনীর অধিকাংশ পরিচালক হচ্ছেন সেনাবাহিনীর নিয়মিত কাজে রয়েছেন সার্ভিস হোল্ডার এরকম পদস্থ কর্মকর্তা ব্রিগেডিয়ার থেকে শুরু করে জেনারেল পদের আর চেয়ারম্যান হচ্ছেন প্রধান। পদাধিকার বলে এখন এই ব্যাংক যখন পাবলিক লিমিটেড কোম্পানি হয় অর্থাৎ সাধারণ মানুষের শেয়ার কেনার জন্যে সুযোগ তৈরি হয় তখন এই ব্যাংকের যে অডিটেড অ্যাকাউন্টস প্রকাশ করা হয়েছিল হিসাব প্রকাশ করা হয়েছিল নিরীক্ষা করা হিসাব সেই হিসাবে দেখা গেলো যে সেনাবাহিনী প্রধান তখন যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন জেনারেল মঈনি আহমেদ তার প্রধান এক্স অফিসের চেয়ারম্যান থাকবেন কিন্তু এমডি প্রফেশনাল হইতে হবে এবং সেটা বাংলাদেশ ব্যাংকের নির্দেশ অনুযায়ী করতে হবে স্পন্সর ডাইরেক্টর যেহেতু আমরা তিন ফোর্সকে তৃণ বাহিনীকে সংযুক্ত করছে এবং এস কে এস সেনা কল্যাণ সংস্থাকেও করা হয়েছে এছাড়া যদি পাবলিক লিমিটেড কোম্পানি করে শেয়ার ছাড়া হয় এবং সেটাতে যদি ম্যামোরান্ডম আর্টিকেলে যদি বলা হয় যে একজন বা দুইজন ডাইরেক্টর ওইখান থেকে আনা যাবে সেটা কোনো বাধা নেই কিন্তু যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে এটা পরিপূর্ণভাবে একটা কমার্শিয়াল ব্যাংক সেই ব্যাংকের মনিটারিং করার এবং রেগুলেটরি বডি কমপ্লিটলি ব্যাংক অব বাংলাদেশ ব্যাংক থেকে এটা কিন্তু প্রথম থেকেই কারণ আমরা কিন্তু এমডি নিয়োগ দিতে পারি নি যতক্ষণ পর্যন্ত গভর্নর আমাদেরকে আমার যে প্রশ্ন সেই প্রশ্নটা হচ্ছে যে এই ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসাবে প্রধান তার যে গৃহ ঋণ নিয়েছিলেন সেই গৃহ ঋণের বিষয়ে তথ্য প্রকাশিত হওয়ায় দেখা গেল যে একটা বিতর্ক তৈরি হয়েছে এবং সেই বিতর্কের একটা প্রভাব সেনাবাহিনীর উপরে পড়ছে কিনা সেটা হল আমার প্রশ্ন হ্যাঁ এটা হচ্ছে যে আপনি আমরা আমাদের সেনাবাহিনীতে যে প্রশিক্ষণ দেওয়া হয় সেটাতে অধিনায়ক সবসময় একটা অভিভাবক সুলভ আচরণ করে থাকেন অধিনায়ককে সেভাবেই গড়ে তোলা হয় সেক্ষেত্রে অধিনায়ক নর্মালি ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশানের ঊর্ধ্বে থাকা বাঞ্ছনীয় এত কোনো সন্দেহ নেই কারণ যে যেই দায়িত্বটা অধিনায়ক হিসাবে দেওয়া হয়েছে সেটা তো ইন অ্যাডিশান টু হিজ ডিউটিস এই দায়িত্বটা একটা ইথিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এটাকে নিজস্ব যে চাহিদা তার ঊর্ধ্বে থাকাটা একান্তভাবে বাঞ্ছনীয় এত কোনো সন্দেহ নেই কিন্তু এটা অনেক জায়গায় বাংলাদেশে সেভাবে পালিত হয় না এখন যেহেতু এটা একটা অডিটেড অ্যাকাউন্ট সেখানে রেগুলেটরি বডি রয়েছে যদি তারা সেখানে কোনো ধরনের অনিয়ম পেয়ে থাকেন তাহলে তারা তার বিরুদ্ধে অ্যাকশান নেওয়ার মতো ক্যাপাসিটি তাদের রয়েছে ক্ষমতা তাদের রয়েছে তারা অবশ্যই নিতে পারে এত কোনো সন্দেহ নেই কিন্তু সেই সময়ে এটা নেওয়ার মতন ছিল কিনা সেটা একটা প্রশ্ন থেকেই যাচ্ছে কারণ কেয়ারটেকার গভর্নমেন্টের সময় সেনাবাহিনীর সমর্থনটা সরকারের জন্য ছিল অত্যন্ত ক্রুশিয়াল গুরুত্বপূর্ণ এবং তখন মনে হয় না যে কোনো গোলাম সত্যি করছিলেন তিনি সুতরাং আপনি যদি কোমর ভাঙা থাকে তাহলে কোমর ভাঙা অবস্থা চালাতে পারবেন না সামরিক বাহিনী একটা পেশাদার বাহিনী হিসাবে গড়ে উঠবে এবং সামরিক বাহিনীর সেই পেশাদারিত্বের প্রতি সবার শ্রদ্ধা থাকবে সম্মান থাকবে একটা আস্থা থাকবে এখন সামরিক বাহিনী এই ধরনের প্রকল্পে যুক্ত হওয়ায় যেটুকু বিতর্ক হয়েছে খুব বেশি হয়নি হয়তো বিতর্ক কিন্তু যেটুকুই হয়েছে সেটুকু এই বাহিনীর ভাবমূর্তির উপরে কোনো নেতিবাচক প্রভাব ফেলেছে কিনা এই প্রশ্নটা আপনার কাছে আমার খুবই গুরুত্বপূর্ণ একটা তো থাকবেই কারণ আপনি যখনই মানে সেনাবাহিনীতে যা নিয়ম যে আমরা যখন সেকেন্ড লেফটেন্যান্ট তখন আমাদেরকে আমাদের সেকেন্ড ইন কমান্ড বলতেন যে সিওর দিকে তাকা মানে কমান্ডিং অফিসার দিকে তাকা তিনি জঙ্গলের বাদশাহ তিনি কোনো অন্যায় করবেন না আমার দিকে তাকাবানা আমি যদি কোনো ভুল করে থাকি কোনো অনিয়ম করে থাকি তাহলে আমাকে প্রশ্ন করতে পারবা এই যে প্রশিক্ষণটা যে আমার অধিনায়ক কখনও অন্যায় করবে না এই এই প্রতীতিটা এই যে এই ভরসাটা এটা ক্ষুণ্ণ করা অধিনায়কের জন্য উচিত নয় এটা হল এথিক্যাল পয়েন্ট এখন অনিয়ম যদি করেও থাকেন যে কোনো অ্যাডমিনিস্ট্রেশনে আপনি অনিয়ম হতে পারে। সেটার জন্য অবশ্যই যারা কর্তা ব্যক্তি রয়েছেন তারা এটা অ্যাকশান নিতে পারেন ভাবমূর্তি এইটুকু হয়তো খুনন হতে পারে যেহেতু আমি তখন বিদেশে ছিলাম আমি ঠিক পরিপূর্ণ ঘটনাটা জানি না এইটুকু ক্ষুণ্ণ হতে পারে যে একটা অধিনায়ককে নিয়ে কোশ্চেন করা হলেও সৈনিকের মনে একটু বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় সবসময় এই জন্যই এইসব জিনিসের থেকে উঠতে থাকাটাই ভালো আমাদেরকে নির্লিপ্তভাবে এয়ার অ্যাডমিনিস্ট্রেশনটা পরিচালনা করতে হবে আমরা যদি স্পন্সার ডাইরেক্টর হই তার অর্থ এই নয় যে আমরা এই ব্যাংক থেকে টাকা যেটুকু আমি প্রায় তার চেয়ে বেশি নিতে যাব এটা ঠিক হবে না এই এক্সপেকটেশনটা সবার বেলায় প্রযোজ্য এবং সেক্ষেত্রেই শুধু বলা যেতে পারে যে হ্যাঁ ভাবমূর্তি কিছুটা হলেও তো খুন হতে পারে সেনাবাহিনীর নেওয়া প্রয়োজন হল কেন এটা আমার সময় হয়েছিল সেটা এই জন্য যে প্রথমত হইল যে আমাদেরও যে যারা গেস্ট আসতেন বাইরের থেকে তারা ভিতরে রাখাটা আমাদের জন্য একটু কষ্টকর ছিল এবং অল ওভার দি ওয়ার্ল্ড আপনি দেখবেন যে রিটায়ার্ড লোকদের মানে ফাইভ স্টার হোটেল নয় তবে রেসিডেন্সিয়াল অ্যাকমোডেশান সব জায়গায় করা হয় যাতে করে আপনি যদি কনভোকেশান করেন আপনি যদি বিভিন্ন মিলিটারি সেমিনার করতে চান বিভিন্ন লোককে আনতে চান তারা যেন থাকতে পারে তো এবং সেটা উইদিন দি ক্যান্টনমেন্ট না হয়েও ক্যান্টনমেন্টের পেরি ফেরিতে একটা ভালো জায়গা করে নেওয়া এটা ওয়ান অব দি রিকোয়ারমেন্টস আরেকটা রিকোয়ারমেন্ট ছিল যেহেতু তখন হরতাল এবং প্রচণ্ড বেগে তখন হরতাল হচ্ছিলো এবং নানান ধরনের যানজট সৃষ্টি হচ্ছিল সবাই চাচ্ছিল রেললাইনের অপজিটে একটা ভালো হোটেল করা সেই সুযোগটা আমরাও গ্রহণ করি এই জন্য যে এটা সেনা কল্যাণ সংস্থা মানে থার্ড পার্টির মাধ্যমে পুরাপুরি সাইলেন্ট স্পন্সার হিসেবে থেকে একটা প্রফেশনাল ম্যানেজমেন্টের কাছে এটা তারা হস্তান্তর করে আমি যখন নাইনটি ফোরে এটার চুক্তি করি হলিডেইনের সাথে সেটা সম্পূর্ণ দায়িত্ব ছিল হলিডেইন এটাকে করবে পরবর্তীকালে তাই হয়েছে হয়তো ম্যানেজমেন্ট চেঞ্জ হয়েছে রেডিশন এসেছে কিন্তু দায় দায়িত্ব সব তাদের এখানে আমাদের হচ্ছে যে জমির মাধ্যমে এবং পয়সা যে টাকাটা আমরা সেনাবাহিনী সশস্ত্র হোটেল ম্যানেজমেন্ট কিন্তু পরিপূর্ণভাবে রেডিসের হাতেই রয়েছে এখন এই হোটেল একটা পাঁচ তারা হোটেল একটা বিদেশি কোম্পানির হাতে পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে ব্যবস্থাপনা ও পরিচালনা কিন্তু সেই হোটেলের অতিথিদের জন্যে সেনাবাহিনীর বা সামরিক গ্যারিসনের ভূসম্পদ ব্যবহারের যে সুযোগটা রয়েছে এই সুযোগটা কতটা যুক্তিসঙ্গত যেমন এই হোটেলে আমি যদি অতিথি হিসাবে যাই আমি সেনাবাহিনীর যে গলফ কোর্স সেই গল্ফ কোর্সে গলফ খেলার সুযোগ উপভোগ করতে পারি পয়সা দিয়ে এটা কতটা যুক্তিসঙ্গত এইটা ধরেন একটা হোটেল হচ্ছে হোটেলে যেখানে সত্ত্বাধিকার সেনা সানা সশস্ত্র বাহিনীও রয়েছে এস রয়েছে খেলতে দিতে দেওয়াটা খুব যে অযৌক্তিক হবে তা নয় তার কারণে হচ্ছে যে এই জমিটা প্রতীত হিসাবে রাখতে হবে সিভিল এভিয়েশনের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেই হিসাবে যাতে অন্যেরাইটাকে বিনা কারণে এনক্রোচমেন্ট না করে তাহলে গল্প কোর্স করাটি মানে অধিক যুক্তি যুক্তিসঙ্গত সেই হিসেবে করা হয়েছে এবং সেটা যেহেতু একটা ফাইভ স্টার হোটেল রয়েছে সুতরাং হোটেলকেও সেই ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে তাতে সেনা প্রদ সেনা সশস্ত্র কোনো যে ক্ষতি হতে পারে মিনিস্ট্রি অফ ডিফেন্সের কোনো ক্ষতি হতে যাবে তা তো নয় বরং গল্ফ কোর্সটা যাতে সারভাইভ করতে পারে নিজের নিজের ইনকাম থেকে সেটাও একটা কমার্শিয়াল দিক তো দেখতে হবে সেই একই যুক্তিতে কি অন্যান্য ফর্টি এইট ফর্টি নাইন থেকেই শুরু হয়েছিল যেহেতু তখন সোরাদি উদ্যানে মেইন গল্ফ কোর্স ছিল সিক্সটি থ্রি থেকে ওইটা প্রপার গল্ফ কোর্স কুমি শুরু হয় কিন্তু সেটা ছিল পিওরলি নর্মালি নর্মালি আর্মিতে হেডকোয়ার্টার বেইসডে গলফ কোর্স থাকে নর্মালি বাট ফাইটিং ফর্মেশনের বা ফাইটিং ইউনিটের আশেপাশে তেমনভাবে গলফ কোর্স গড়ে ওঠে না তার কারণ ফাইটিং ইউনিটের লোকজন বিকালবেলা খেলতে হয় ট্রুপসের সাথে সেই হিসাবে গল্ফ যেহেতু সারাদিনের খেলা এবং বিকালবেলা সকালবেলা পেরেড পিটি এবং খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকতে হয় অফিসারদেরকে সেই হিসাবে হয়তো ফাইটিং ইউনিটের বা ফাইটিং ফরমেশনের আশেপাশে গলফ কোর্স তেমনভাবে গড়ে ওঠে না পিন্ডিতেও জিএইচ কোর্স পাশেই গল্ফ কোর্স ছিল কিন্তু লাহোরে এত বড় ক্যান্টনমেন্ট সেখানে কিন্তু গল্ফ কোর্স ছিল না নয় মাইল লম্বা গল্ ক্যান্টনমেন্ট এখানে সাভারে স্মৃতিসৌধের পাশে তারা করেছেন সেটা কিছুটা হলো সেনা বাহিনীর যে যোগাযোগ সেটাতে কিছুটা হলো খুব খুব আইনসম্মত যোগাযোগ অনেক সময় ব্যাহত হতে পারে বা যোগাযোগের মাত্রাটা বেড়ে যেতে পারে যেটা সেনার ডিসিপ্লিন বা সেনা বাহিনীর শৃঙ্খলার জন্য খুব কার্যক্রম নয় মনপিগত মত কাছে জানতে বিষয় খুব সংক্ষেপে যদি বলেন সেটা হচ্ছে যে এই বিডিআর বিদ্রোহের পর যে সরকারি তদন্ত কমিশন হয়েছিল সেই তদন্ত কমিশন তার রিপোর্টে বলেছে যে বাংলাদেশে প্রতিরক্ষা হোক অথবা বেসামরিক নিরাপত্তায় নিয়োজিত বাহিনী হোক যে কোনো বাহিনী তাদের কোনো ধরনের বাণিজ্যিক কার্যক্রমে সম্পৃক্ত করা সেই মতামতটা গুরুত্ব দেওয়া উচিত এবং সেটা গুরুত্ব দিলে কি তাহলে জড়িয়ে পড়েছে সেগুলো থেকে প্রত্যাহার করে নেওয়া উচিত সংস্থা ইজ এন মানে এর কাজই হচ্ছে এর ইনকাম থেকে সোলজারদের सामरिक बाहन अवसरप्रापर्ता कर्मचारी के देखे क्योंकि मात्रा देते सेंा बहन क्षेत्र में क्योंकि सेंाबिन जहाँ भावसा वाणिज्य जड़ीत ना था रम पदक्षेप नवा उचित एरक बक्तव्य প্রতিষ্ঠানের একটা কি বলবো ব্যবহার করা হয় বা ইমেজ ব্যবহৃত হয় সেটা আপনি চাইলেও হবে না হচ্ছে না চাইলেও হবে সেই কারণেই প্রশ্নটা আসে তাদেরকে সেনা কল্যাণ তো আমি এক্সিকিউটিভ চেয়ারম্যান ছিলাম প্রায় তিন চার সেখানে ইনফ্লুয়েস করার মতো কোনো ক্ষমতা সেনা কল্যাণ সংস্থার নেই এটা কারণ এটা বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং এটার লেনদেন যা কিছু আছে সেটা অডিটেড এবং সেখানে অ্যাজ এ চেয়ারম্যান এক্সিকিউটিভ চেয়ারম্যান নাথিং টু ডু উইথ ডে টু ডে বিকজ এমডি ইজ ফুল টাইম এমপ্লয়েড সেখানে হয়তো এমডি কে রিটায়ার্ড কেউ কেউ দিয়ে থাকেন কোনো কোনো সময় ডেপুটেশন আনা হয় সেটার ভিতরে সংস্থার জন্য এটা চলতে কিন্তু সেনাবাহিনী সরাসরি যখন ব্যবসা করছে যেমন ধরেন বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি পরিচালনা করছে এবং তার মধ্যে বেশ কয়েকটা কমার্শিয়াল ইউনিট আলাদা ইন্ডাস্ট্রিয়ালও করেছে সেগুলো বোধ করা উচিত না এটা হলো আপনার ভিউ কমার্শিয়াল গ্যাস কমার্শিয়াল কোনো কাজের মানে ইনসার্ভিস যারা তারা বিপৃত থাকা ঠিক নয় এটা অবশ্যই